মানবতা সমধান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 দু চার রাখা যা হয় এমন নামাজি হচ্ছে উদাসীন কিন্তু আর তার আল্লাহ তালা ওই কথাটাই বলেছেন কোরআন আল্লাহ থেকে নামাজ থেকে একজন এসেছিল না ফজরের নামাজ তিন ডাকাত পড়ে ফেলেছে বলছে হ্যাঁ হালাজি দুই পড়ব বেশি হ্যাঁ নাকি। মদ খেয়ে নিসার ঘরে মদ খেয়ে আর এই আল্লাহ তালা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 নামাজে প্রাণ প্রতিষ্ঠা করুন কারণ নামাজ পড়া নামাজ কায়েম করা এক জিনিস না আল্লাহ নামাজ কায়ে করতে বলেছেন নামাজ কায়ম তখন হবে যখন তার ভিতরে প্রাণ প্রতিষ্ঠা হবে আর প্রাণ প্রতিষ্ঠা তখন হবে যখন আপনি নামাজে যা বলছেন তা বুঝবেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন ইন্নামাল মোসাল্লি ইউরাজি রব্বা নিজের রবের সঙ্গে মোনাজাত করে মোনাজাত এটা নয় সালাম ফেরা রব্বা নায়ত না ফিরদুনিয়া মোনাজাত হলো নামাজের ভিতরে সে মোনাজাত করছে মোনাজাত করা মানে কানে কানে ফিস ফিসিয়ে কথা বলছে চুপি চুপে কথা বলছে রবের সাথে রব আমাকে এই দাও আল্লাহ আমাকে এই দাও আল্লাহ আমাকে এই দাও নামাজে যা বলছেন তা যদি না বোঝেন। তাহলে আপনার নামাজে প্রাণ প্রতিষ্ঠা হয় না নামাজ হয় এই জন্যে মদ খাওয়া অবস্থায় নামাজে এসো না কে লাতা ক্রাবু সলাতা ওয়ানতম সুকার অবস্থায় এসো না কেন হাত্তা তা আলমাত যাতে করে বুঝতে পারো তোমরা যা বলছ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 যদি আপনি নামাজে যা বলছেন তা বুঝতে না পারেন তাহলে আল্লাহ জিকির হলো না মুনাফিকর নামাজের জন্য দাঁড়ায় ও ইরা আর অল্পই আল্লাহকে স্মরণ করে থাকে আপনার নামাজের কি পার্থক্য থাকলো শয়তান চাই যাতে আপনার নামাজ না হোক শয়তান চায় যাতে আপনি তার দলভুক্ত হন শয়তান চায় যাতে আপনি তার সাথে জাহান নামে যান তার দল ভারী হলে তার ক্যানভাস বেশি হলে তার ভোটের লোক বেশি হলে বাস তারই লাভ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 ওমা আলাইনা ইল্লাল বালাক হুজুরা বলেন না ওমা আলাইনা পৌঁছে দিলাম রাসুলের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া তোমাদেরকে দেওয়া জোয়া জোয়া না বালাক পৌঁছে দেওয়া হলো এরপর যা হবে তোমরা বুঝতে পারবে আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করা বিরুদ্ধ আচরণ করা অন্যথা আচরণ করার যে শাস্তি সে শাস্তি নেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো জোয়া খেলাই না শুধু খেলাই না তার দিকে আহ্বান করাও মহাপাপ জুয়া খেলতে এসোই জুয়া খেলার জন্য ডাকাও হচ্ছে মহাপাপ আর তার প্রায়শ্চিত্বের সন্ধানা দিয়ে মহানবি সাল্লাম বলছেন আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া কি সে তাই না আল্লাহর নামে কসম খাওয়া যায় আল্লাহর কোরআনের কসম খাওয়া যায় কারণ কোরআন হচ্ছে সিফাত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 শুধু নয় বরং খেলার জন্যে ডাকাও হচ্ছে একটা বড় অপরাধ আবদুল্লাহিন আস বলছেন আল্লাহবুল ফেসাইন কেমা আরান এক প্রকার খেলা যেটা কোনো খেলা জুয়ারূপে খেললে ফেসাইন একরকম খেলা যে খেলা যদি জুয়ারূপে খেলে বলছে লাহমিল সে ব্যক্তি হল সরের গোস্ট খোরের মতো এমন একটা খেলা সেটা যদি জুয়ারূপে খেলা হয় তো তার পাপ কেমন হয় সে যেন সুয়োর গোস তো খায় শুয়ারের গোস্ত খাওয়া হারাম অত শোষে খেলো জোয়া খেলা হারাম অত শোষে খেলল আর যদি রূপে না খেলে তাহলে তাহলে সে যেন নিজের হাতকে সুয়ারের রক্তে রঞ্জিত করলো জোয়া খেলেনি কিন্তু ওই খেলা খেললো। তাহলে সে তার নিজের হাতকে সুয়রের রক্তে রঞ্জিত করলো বুঝতে পারছেন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 কিন্তু গানে জ্ঞান তার উদ্দেশ্য হ্যাঁ গানে একমাত্র জ্ঞান বাড়বে প্রেম ভালোবাসার জ্ঞান নির্দিষ্ট জ্ঞান তাই না প্রিয় দর্শক কোরআনের কোরআনের একদিন আকাশ ফেটে চোয়া পূর্ব দিক থেকে বের হবে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 शाइ हब्दुर रज्जा क्या आलाम आज रात रत साढ़े दस टायबार सकाल नीच टी डाय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 মোহাম্মদুর রসুল্লাহাম যখন কোনো সফরে যেতেন যখন তার নয়টি স্ত্রী একসঙ্গে ছিল কোন স্ত্রীকে সঙ্গে নেবেন সমস্ত স্ত্রী আল্লাহ রসুলের সঙ্গে চাই তাই আল্লাহ আকবর আমি আমার স্বামীর সঙ্গে থাকব স্বামীর খিদমত করব আমি কেন এক সৌভাগ্য থেকে বঞ্চিত হবো আল্লাহ রসুল তখন কী করতেন লটারি করতেন তাহলে হালান না হারাম এটা তো আর খাওয়ার ব্যাপার না এটা তো টাকা পয়সা আসছে না এটা খালি ভাগ্য পরীক্ষার জন্য পরীক্ষার জন্য যে যাতে করে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 বাজি একপক্ষভাবে যদি হয় পুরস্কারের মতো জোয়ার মতো নয় যেমন যদি তোমার কথা সত্যি হয় তাহলে তোমাকে এত টাকা দেবো তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে এত টাকা দেবো যদি শুধু এইটা বলে আর যদি মিথ্যা হয় তাহলে আমাকে দিতে হবে এরকম না তোমার কথা সত্য হলে আমি তোমাকে পুরস্কার দেবো এটাতে সমস্যা আছে এটাতে সমস্যা নেই বুঝতে পারলেন তাহলে সমস্যাটা কোথায় তোমার কথা সত্য হলে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 দশ টাকা দামের কিছু দিয়ে দিবে তো ওই ধরনের কি লটারি না পান দশ টাকা আপনাকে দশ টাকা দামে দশ টাকার পরিমানে আমার তো মনে হয় না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 অনেক মানুষ আছে বিড়ি সিগারেট খেতে খেতে বিশেষ করে আপনি দেখবেন রমজানের সময় রমজানের সেহরি খে বিড়ি টানতে লাগলো সিগারেট খেতে লাগলো যেমনি আল্লাহ সরস হয়েছে ফেলে দিল তাই না এই বিড়ি খেতে খেতে মসজিদে যাওয়া ঠিক না নিষেধ আছে মুখে দুর্গন্ধ থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত चालनारण सुंदर एक जदि विधान नए ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन तुनार शुन, आलोक जीवन गढ़ारृथा निवाचित कित बल माराम मीन आदिल्ला तकाम हादीर सुव्यवस्था अपन सकल के शार সাদর আমন্ত্রণ জানাচ্ছে দেখুন শুধুমাত্র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 जयंट डर जाके नायक देखांगिनी नात्वांगी आज रत साढ़े सात टाइम सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्